سورة الملک أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك تني الله اتش مر جدا الذي بياده الملک جار اوديكار شمست آدھی پتر ويسي. وهو على كل شيء ار تني شرب بشائر پر قدير خمطبانو ও এবং তিনি মহাপরাক্তল গফুর ক্ষমাশীল আল্লাহ যিনি সৃষ্টি করেছেন দেখতে পুনরায় দৃষ্টি নিক্ষেপ করে দেখো দেখে নাও হাল ফুতুর কি নিক্ষেপ করে দেখো ইসবে দৃষ্টি তোমারই দিকে ফিরে আসবে অপদস্ত ও ক্লান্ত হয়ে আর আমি সুশোভিত করে রেখেছি আসামা আদুনিয়া নিকটবর্তী আসমানকে প্রদীপ পুঞ্জ দ্বারা অজান আর আমি সেগুলোকে উপকরণ করেছি আর আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নের শাস্তি দিন আর যারা অস্বীকার করে বীরববিহীন সতিপালককে আয়দাবু জাহান্নামা তাদের জন্য জাহান্নামের আজাব রয়েছে ওয়াবি ইসাল আর তা নিকৃষ্ট বাসস্থান এবং তা এরূপে ফুটতে থাকবে তাকে মনে হবে যেন ফেটে পড়বে মেয়াল গ্রোসে কুল্লামা উলকিয়াফি হা যখন তাতে নিক্ষিপ্ত হবে ফাউজন কোন একটি দল আমাদের নিকট ভয় প্রদর্শনকারী এসেছিলেন কিন্তু আমরা অবিশ্বাস করেছিলাম বকুলুনা এবং বলেছিলাম যে মা আল্লাহ কিছুই নাজিল করেননি তবে আমরা দোজকবাসীদের অন্তর্ভুক্ত হতাম নাহীন মোট কথা তারা নিজেদের অপরাধ স্বীকার করবে এবং মহা প্রতিদান আর তোমরা কথা চুপি চুপি বলো অথবা উচ্চই স্বরে বলো ইন্নাহু আ'লিমুন তিনি পূর্ণ অবগত আছেন বিদাআতিস সুদুর অন্তরনিহিত বিষয়সমূহ আলা ইয়ালামু আর তিনি কি জানবেন না মান খালাক্ব যিনি সৃষ্টি করেছেন বাহুয়াল্লাতীফ অথচ তিনি সূক্ষদর্শী আল খবীর সম্মুখ অবগত হুয়াল্লাযী জা'আলা তিনি এমন করেছেন লাকুমুল আরদা তোমাদের জন্য জমিনকে জালুলান বশীভূত खाम्शू फी मना की बिहा अते वो तम्रा तार पद शमुहे चला फेरा करो वा कुलू एबं आहार करो निर्रिस्की ही अल्लाह प्रदत रिजिक होते वा इलाई ही नुशूर और पुनरुथ्थां तो तारी निकोड आ आमीन तूम तम्रा की निर्भाय रोये सो जे मांग फिस নির্ভয় হয়ে গেছ তা হতে যে মাংফিস আসমানে আসেন আইরাই তিনি তোমাদের প্রতি এক প্রচন্ড বায়ু প্রেরণ করে দেন ফাস অতএব আমার আজাব কিরূপ হয়েছিল আওয়ালামিয়ারাও এরা কি লক্ষ্য করেনি ই তৈরি তাদের উপরে পক্ষী সমূহের প্রতি সফা বেদনা পাখা আল্লা ব্যতীত কেউ এদেরকে রুখিয়ে রাখেনি করলে সাই ইমাসু নিঃসন্দেহে তিনি প্রত্যেক বস্তুদের বস্তুকে দেখছেন আমি আচ্ছা বলতো সে কে আচ্ছা বলতো সে কে সেই ব্যক্তি যে তোমাদেরকে রিজিক পৌঁছাবে যদি আল্লাহ তার বন্ধ করে দেন বিরুদ্ধাচরণ ও সত্য বিমুখতায় অবিতল রয়েছে যে সোজা এক সমতল পথে চলে উল আপনি বলে দেন ভুয়াল্লাদি আংক তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন আসাম তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়েছেন বা ইলাইহিত এবং তারই সমীপে তোমাদেরকে সমবেত করা হবে যদি তোমরা সত্যবাদী হও আপনি বলে দেন ইনামাল এই গান তো আল্লাহরি আছে আর আমি তো শুধু স্পষ্ট ভয় প্রদর্শনকারী এটাই তা যা তোমরা কামনা করতে আপনি বলুন আর আইতম তোমরা বলো ইন আহ যদি আল্লাহ ধ্বংস করে দেন আমাকে যন্ত্রণাময় শাস্তি হতে উল আপনি বলুন রহমান তিনি বড় দয়ালু আমি আমরা তার প্রতি ইমান এনেছি না আর তারই উপর ভরসা করেছে। पानी निम्न दी के अदृश्य हो जाए तब एम क्या तुम्हारे निकट जलप्रवाह आनयन कर